মিটি মিটি তার কাগুলো কারি সারায় চন্দ্রিমা কোথা থেকে যোচনা ছড়ায় সুর জটা এত আলো কোথায় পেলো রাত্রি কেন এত কালো হলো ভাবি যত পাই তত তার পরিচয় প্রভু জিনি বড় দয়াময় প্রভু মহানজিনী বড় দয়াময় মিটি তার কাগুলো কারি সারাই চন্দ্রিমা কোথা থেকে যোচনা ছড়ায় সুর কোথায় পেল রাত্রি কেন এত কালো হলো। ভাবি যত পাই তত তার পরিচয় প্রভু মহান যিনি বড় দয়াময় প্রভু মহান যিনি বড় দয়াময় রংধনু সং সঙ্গে লাগে ভালো এত রং দিয়ে তাকে সাজালো পাখিদের গলে কত মনোহরি সুর ঝরণারা ছুটে চলে বাজিয়ে নূপুর রং ধরু সঙ্গ দেখে লাগে ভালো এত রং দিয়ে তাকে কে সাজালো পাখিদের গলে কত মনোহরি সুর ঝর্নারা ছুটে চলে বাজিয়ে নূপুর कारा देश दीन ले आधार पलाय कारा देश दीन ले आधार पलायो বড় প্রভু মহাঞ্জিনী বড় দয়াময়, মিটি মিটি কাগুলো দয়াময়ারিসারায় চন্দ্রিমা কোথা থেকে যোজনা ছড়া। সুর জোটা এতো কোথায় পেল রাত্রি কেন এত কালো হলো ভাবি যত পাই তত তার পরিচয় প্রভু মোহনী বড় পড়ে যায় নাটক ভূতাক মেঘমালা পানি নিয়ে কেন ছোটে ফুলগুলো এত রঙে কেন ফোটে কাশা খুটি বিহীন ওড়ে যায় না তভুতা কোনদিন মেঘমালা পানি নিয়ে কেন ছোটে ফুলগুলো এত রঙে কেন ফোটে কারাদেশে জোনাকিরালো বিলয় কারাদেশে জোনাকিরালো বিলয় প্রভু মহান যিনি বড়ো দয়াময় প্রভু মহান যিনি বড় দয়াময় মিটি মিটি তার কাগুলো কারি সারায় চন্দ্রিমা কোথা থেকে যোচনা ছড়ায় সুর জোটা এত আলো কোথায় পেল রাত্রি কেন এত কালো হলো ভাবি যত পাই তত তার পরিচয় প্রভু মহানজীনী বড় দয়াময় প্রভু মহানজীনী বড় দয়াময় প্রভু মহানজিনী বড় দয়াময় প্রভু মহানজী বড় দয়াময় প্রভু মহানজী বড় দয়াময় প্রভু মহানজী বড় দয়াময়